ইবনু উমর রদিয়াল্লাহ ত আল্লাহ্ন বর্ণিত তিনি বলেন উমর রদিয়াল্লাহ তাল্লাহনু এর স্ত্রী আতিকাহ বিদায়দ ফাজর ও ইশার সালাতের জামাতে মসজিদে হাজির হতেন তাকে বলা হলো আপনি কেন সালাতের জন্য বের হন অথচ আপনি জানেন যে উমর রাজিয়াল্লাহ ত আল্লাহ তা অপছন্দ করেন এবং মর্যাদা হানিকর মনে করেন তিনি জবাব দিলেন তাহলে কিসে তাকে বাধা দিচ্ছে যে উমর রদিয়াল্লাহ ত আল্লাহ স্বয়ং আমাকে নিষেধ করছেন না বলা হলো তাকে বাধা দেয় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বাণী আল্লাহর দাসীদের আল্লাহর মসজিদে যেতে বারণ করোনা